বাংলা মানবতা সমাধান দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা ধারাবাহিক ভাবে অধিকার তথা রাইটস নিয়ে আলোচনা করছিলাম বিশ্বে রাইটস নিয়ে অনেক বিতর্ক অনেক বক্তব্য অনেক সিদ্ধান্ত হয়েছে ইসলাম চোদ্দ শত বছর আগে যে রাইটসগুলো লিখিতভাবে অলিখিতভাবে বা প্র্যাকটিক্যালি কার্যক্রমে প্রতিষ্ঠিত করেছে তার এই অনেক আংশে কমও এ পর্যন্ত পৃথিবীতে বাস্তবায়িত হয়নি পৃথিবী যখন জানতো না রাইটস কী জিনিস জোর যার রাজ্য তার দেশ দখল করো মানুষকে মারো সম্পদ লুণ্ঠন করো নির্যাতন করো ইত্যাদি মানুষ এবং যারা শাসক ছিলেন নাগরিকরা তাদের চাকর দাসের মতো নাগরিকদের কাছ থেকে তারা নিবেন খাবেন তারা ভোগবিলাস করবেন এই জীবন জীবনধারাতেই অভ্যস্ত সারা পৃথিবী তখন চোদ্দো শত বছর আগে নবী মাহমদ সাল্লাহ আলসালত ইসলাম এসে এক জাতির সাথে আরেক জাতির এক দেশের সাথে আরেক দেশের সরকার এবং নাগরিকের মালের যানের নিরাপত্তার কী কি হতে পারে মানবিক বিধিবিধানের উপর করে। করে তা গেছেন। এবং মূলনীতি দিয়ে গেছেন। মাত্র আটচল্লিশ সালে প্রস্তাব উঠেছে জাতিসংঘে ফান্ডামেন্টাল রাইটস নামে একটা প্রস্তাব এসেছিল কিছু প্রস্তাব মাত্র কয়েক বছর আগে বাস হয়েছে তাও তার বাস্তবায়ন তেমন হয়নি মূলত একটি শৃঙ্খলিত করে দেওয়া হয়েছে নির্যাতনকে মাত্র অনেক ক্ষেত্রে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা পাবো আমাদের দু একটি বক্তব্যের মধ্যে আলোচনা শুরুতে আমি রয়েছি পরিচালক হিসাবে ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে রয়েছেন শেখ আব্দুর রাজাক বিন আমার পাশেই রয়েছেন শেখ আমানুল্লাহ আল মাদানি আধুনিক বিশ্বে অনেক নিয়মকানুন অনেক কিছু বলা হলেও মূলত ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যিনি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ যিনি শিশুর অধিকার এতিমের অধিকার নারীর অধিকার এবং শ্রমের অধিকার আজ সারা বিশ্বে শ্রমিকরা ধুকে ধুকে মরছে তাদের অধিকার থেকে তারা চরমভাবে বঞ্চিত অথচ মোহাম্মদুর রসউল্লাহ সাল্লা এত সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন বিশ্বের চতুর্দিকে দৃষ্টি আকর্ষণ করে তাদের যখন বোধ শক্তি একটু আগে গেল সাল্লাহামের আগমনের পরাই চোদ্দশ বছর পরে তাদের সার্বিক মানবতার বোধটা সৃষ্টি হয়েছে জাতীয় পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তাহলে ইসলাম কত অ্যাডভান্স কত সেভ সেখানে তারা বলেছিলেন যে মূল সিভিল রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক রাইটস কতগুলো রাইটসকে তারা সামলে নিয়েছিলেন মানুষের সিভিলাগরিক অধিকার এক কথায় তার মধ্যে জান মাল ধর্ম ইত্যাদির অধিকার তারপর রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার ইত্যাদি ইত্যাদি অধিকারগুলোকে তারা ফান্ডামেন্টাল রাইটস চিহ্নিত মানুষ যে জন্মগতভাবে স্বাধীন এটা তো ইসলামের শুরু জামানা থেকেই আমরা পেয়ে আসছি আল্লাহ রাবুল আলমিন মানুষকে স্বাধীনতা দিয়েই সৃষ্টি করেছে। মুসলিম জাহানের খালিফা খাতা রাজি আল্লাহ এ মর্মে বলেছেন নিয়ে জন্মগ্রহণ করে এবং জন্মসূত্রে পাক তাকে স্বাধীনতা দিয়েছেন আমরা এখানে ওই হাদিসটা পেশ করতে পারি বোখারি মুসলিমের সরাসরি হাদিস প্রত্যেকটা ছেলে মেয়ে একটা স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে সেটাই তার স্বাধীনতা সেটাই তার স্বাধীনতা যে আর ওই স্বভাবটার উপরে যেটাই চাপানো হবে সেটা সে গ্রহণ করে এই জন্য আল্লাহ রসুল পরের বাক্যে বলছেন যে কুল্লু মৌল উদ্দিন ইউলাদ আল আল ফেতরা ফুহ ইউহাবহি অ ইউমাদ্যেসা নেহি অ ইউনাসেরা নিহি তার পিতা মাতাই তাকে ইহুদি করে তোলে খ্রিস্টান করে তোলে আগুন পুজক করে তোলে তাহলে বোঝা যাচ্ছে যে জন্মসূত্রে প্রত্যেকটা মানুষ একটা স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করে তারপরে যেটা চাপানো হবে সেটাই সে গ্রহণ করে তাহলে আমরা বলতে পারি এখানে যে ইহুদিয়ত চাপানো হলো চাপানো হলো অগ্নি পূজার এই মহাপাতক চাপানো হলো তাহলে তার ভিতরে যেটা সূপ্ত ছিল সেটা ইসলাম অবশ্যই ফেতরাতুল ইসলাম ফেতরাতুল ইসলাম তাহলে সে জন্মসূত্রে এই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে তারপরে সে একমাত্র আল্লাহ দাস হয়ে জন্মগ্রহণ করে আল্লাহ আল্লাহ দাস হয়ে জন্মগ্রহণ করে ইসলামিক পরিভাষায় যুদ্ধক্ষেত্রে যে সমস্ত মানুষ প্রতিপক্ষের লোকেরা মুসলমানদের হাতে ধরা পড়তো তাদের ব্যাপারে ইসলাম কয়েকটি নির্দেশ দিয়েছে প্রথমে তাদেরকে মান্নাম বা আদু তাদেরকে এমনি উন্মুক্ত করে ছেড়ে দেওয়া অথবা তাদেরকে কিছু র্যানসাম নিয়ে মুক্তি পণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া আর এই দুটো যদি না হতো তাহলে যাদেরকে ধরে রাখা হতো তাদেরকে মুজাহিদ্দিনদের মাঝে বন্টন করে দেওয়া হতো এবং তাদেরকে দাস হিসাবে গ্রহণ করা হতো এবং এক্ষেত্রে এইটা করার পিছনে মৌলিক কারণ ছিল যে যারা কাফের যারা যখন মুসলমানদেরকে ধরে নিত তখন তারা তাদেরকে দাস বাড়াতে এবং এটা পূর্বে থেকে এই সিস্টেমটা চলে এসেছে এখন মুসলমানরা যারা ধরা পড়বে তাদেরকে দাস না বাড়ানো হয় তাহলে দেখা যাচ্ছে যে এক পক্ষে কাফেরদের পক্ষেই মুসলমানদের উপরে শাস্তি বিধান কিন্তু মুসলমানদের কাছে এসে কোনো শাস্তি নেই তো এই প্রতিপক্ষের ব্যবস্থা হিসাবে এটাকে রাখা হয়েছিল পরবর্তী যেন জি কিন্তু বন্দি বিনিময়ের সুযোগটা ভালোভাবে ভালোভাবে থাকে আরও দাস যারা হয়ে গিয়েছিল তাদেরকে দাস ধীরে ধীরে ক্রমান্ব যাতে এটা উঠে যায় সেই জন্য আল্লাহ আল্লাহতালা বিভিন্ন বিধানে যেরকম জিহার জিহারের সময় আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে একটা দাস আজাদ করো এইভাবে কেউ যদি খাতা আন মানে ভুলক্রমে ক্রমে কোনো মানুষকে হত্যা করে ফেলে সেখানেও আল্লাহ তালা বিধান দিয়েছেন যে একটা গোলাম আজাদ করো ব্যাপার হলো যে মানে ছাড়াও একজন দাসকে মুক্ত করো আল্লাহ রসুল হাদিসে বলেছেন কেউ যদি একজন দাসকে মুক্ত করে তার প্রতিটা অঙ্গের বিনিময়ে আল্লাহ তার অঙ্গগুলোকে আগুন থেকে মুক্ত করে দেন মুক্ত করে সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমরা ইনশা আল্লাহ এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসব সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশা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 सम्प्रचार सकाल सतेटी द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन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 मध्यम पंथा अवलम्बन करेखमेलनाते नहीं सहबिकन जिज्ञेस कर लें आल्लासुल्ला তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া মুসলিম চতুর্থ খন্ড অ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 সালামু আলাইকুম রহমতুল্লাহ সামান্য বিরতির পরে আমরা আবার আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক মানের একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে। আমরা ধরে দেখতে পাচ্ছি শেখ যে দাস বানানোর পথ সংকুচিত সামনে এক একটা কেসে তাও বিভিন্ন কারণে কিন্তু দাস আজাদের দাস মুক্ত করে দেওয়া দা প্রথা যেন ক্রমে বিলুপ্ত হতে পারে এই পথ কিন্তু এবং এটা আরো বিভিন্ন রাস্তা থেকে একজনকে ধরে নিয়ে তাকে দাস বানিয়ে বিক্রি করে দিত এরকম বিভিন্ন উপায়ে মানুষকে দাস বানানো হবে সমস্ত পদ্ধতিকে সংকুচিত করে একমাত্র যাদের যারা যাদেরকে বন্দি করা হতো তাদের দাস হিসাবে ইসলাম গ্রহণ করবার জন্য ইসলাম তাকে তাদেরকে বিভিন্ন ভাবে ফিদিয়া এবং বিভিন্ন উপায়ে এবং উৎসাহিত করে যে বিভিন্ন ভাবে যাতে করে পর্যায়ক্রমে এই দাস বিলুপ্তি ঘটে ইসলাম এ আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা করোনের বিভিন্ন জায়গা থেকে স্পষ্ট এভাবে বুঝতে পারি যে মানুষ জন্মসূত্রে প্রত্যেক ব্যক্তি স্বাধীন আর মানুষ একমাত্র আল্লাহরি দাস এ কারণেই আল্লাহ রসুল বলছেন যে কোন মানুষ যদি অপরাধ করে এরপরে বলে যে প্রতিপালক আমি অপরাধ করেছি তখন আল্লাহ আল্লাহতালা এ কথা বলেন যে আ আলেমা আব্দি আমার দাস কি এটা জানে যে আন্নাল্লাহ রাব্বন তার একজন প্রতিপালক রয়েছেন এক যহু এক ধুরলাহ যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন তো যদি এটা জেনে শুনে বলে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম তো এখানে বোঝা যাচ্ছে যে মানুষ একমাত্র আল্লাহতালারই দাস কোনো ব্যক্তিগত কেউ কারো দাস নয় এখন পৃথিবীর বিভিন্ন কারণে পরিস্থিতির সময়কালীন যদি দেখা যায় যে কোন অমুসলিম যুদ্ধে পরাজয় হওয়ার কারণে মুসলমানের হাতে চলে যাওয়ায় কিছু দিনের জন্য দাস কিছুটা ব্যবহার করতে নিষেধ করেছেন এবং এই মুক্তি থেকে এই গোলাম থেকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ খুব উদ্বুদ্ধ করেছেন উদ্বুদ্ধ করতে এভাবে বলেছেন যে কোনো মানুষ যদি দাস মুক্ত করে তাহলে তার প্রত্যেকটা আখ পর্যন্ত মানুষ এই আফ্রিকার এই দেশগুলোতে সাগর পারে এসে জাহাজ ভিড়ে ভিড়ে কালো মানুষগুলোকে ধরে নিয়ে যেত দেশগুলো না আমি বলতে চাই না খাটো করতে চাই না এতদিন পর্যন্ত তারা দাসের ব্যবসা করেছে কালো মানুষগুলো এখানে জাহাজ নিয়ে এনে এসে হাজারে হাজারে ধরে নিয়ে তার মানুষের একটা যেতে পারে তারপর ধর্মীয় ভাবে দেখুন আমরা একটা অধ্যায় দেখতে পাচ্ছি পোলস একটা ভাষণ পোলসি নিজেকে ইঞ্জিলের সবচেয়ে বড়ই মনে করেন এবং ইসা সাহাবি মনে করেন তার লেটারগুলো গুলো সাথে ভাষাগুলো সব যোগ করে দেওয়া আছে তিনি খোটা দিচ্ছেন কিভাবে the brothers and sisters we are the children of free women nor the children of slave women orthat he bhaira tumra shono sarabishye je polser kothay mane christian dharmo tini mul guru tader tini bolte chen bhaira aponera apnar shunun amra kinno sadhin maer putro orthat sarar putro ar ora hole দীর্ঘদিন ব্যাপী হলো চলো তাহলে ইসলাম কোন যুগে মানুষকে স্বাধীন করে দিয়েছে দাসের প্রতি সদাচরণের ব্যাপারে যদি কিছু বলতে পারতেন সেমনকি মৃত্যুর সময় তো বলে গেলেন ধন্যবাদ আপনার হাতে এসে যায় বা কোন মুসলিমের হাতে দাস এসেই যায় তাহলে তাদেরকে নিজেদের ভাইয়ের মতো দেখার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে নাবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আরাফার ময়দানের ভাষণে সেখানেও অমাম আলাকাত তাগিদ দিয়েছেন এমনকি এতেকালের সামান্য পূর্ব মুহূর্তে আসালাতু আসালাতু অমা মালাকাত আইমা রুকুম তোমরা সালাতের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করো আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমরা সজাগ হও এখানে দাসের ব্যাপারও হতে পারে এমনকি দাস নয় যারা অধীনে কাজ করে তাদের ব্যাপারেও হতে পারে শব্দটা অত্যন্ত ব্যাপক ইসলাম আমাদেরকে সর্বাবস্থায় দাসের প্রভাব পড়ে সে ব্যাপারেও ইসলাম নিষেধ করেছে এখানে আপনারা ভাই এবং আল্লাহ তোমাদের অধীর যদি নাকি এরকম ঘরে এরকম দাস দাসী থাকে তাহলে তোমরা যা খাবে তাদের জন্য ভিন্ন খাবার নয় তোমাদের খাবারই তাদেরকে খাওয়াবে তোমরা যে কাপড় পরবে ওই মানের মানের কাপড় তাদেরকে পরাবে এবং খাও এরপরে একজন সাহাবি রাহের কাছে এসে বলছেন যে আল্লাহ আমার তো অনেক দাস দাসী আছে যাদের সাথে আমি অনেক কথায় বলি অনেক সময় তাদেরকে আঘাত করি তাদেরকে কিছু বলি তো এ ব্যাপারে আপনি আমাকে বলুন তো আল্লাহ রসুল বললেন সল্লা আলি সাল্লাম যে দেখো তুমি তোমার দাস দাসির সাথে যে আচরণ করছো যেটুকু সে তোমার কাছ থেকে হক রাখে একটা কাজ ভুল করেছে তুমি তাকে কিছু বলবে এছাড়া যদি তুমি একটু একজন দাসের উপরে কিছু বলো তাহলে এটুকুর জন্য তোমাকে বিচারের মাঠে জবাব দিতে হবে তাহলে দাসের সাথে ভালো আচরণের জন্য আল্লাহ রসুল কত দূর চলে গেলেন আমি আমার সব দাসকে মুক্ত করে দিলাম আমি আমার বাড়িতে দেখলাম বোখারি মুসলিমের হাদিস যেটা আমাদের সবার অবগত যে মানকান আত্লাহ আলিদা কারোর বাড়িতে যদি একজন দাসী থাকে দাসীকে শিখিয়ে দিল সুন্দর আবদ্ধ করলো ফলাহ ডবল নেই তাহলে দেখুন শুধুমাত্র শিক্ষা দীক্ষাও নয় স্ত্রী হিসাবে গ্রহণ করতে বলা হয় জি স্ত্রী বাসাই করতে মানুষের কত জাত পাত সম্পদ কত গুছ দেখে তার দাসী ছাগল চড়াতো একদিন একটা ছাগল নেকরে বাগে খেয়ে ফেললো খাওয়ার কারণে উনি রাগান্বিত হয়ে একটা থাপ্পড় মারলেন থাপ্পড় মারার পরে অনুতপ্ত হয়ে রাসুল্লাহামের কাছে গিয়ে ইয়া আমি তো এই অপরাধ করে ফেলেছি আমার দাসীর সাথে এখন কি করা যায় রসুলাম বলেন ওকে নিয়ে আসো নিয়ে আসার পর জিজ্ঞেস করলে আল্লাহ কোথায় ইন্টারভিউ নিচ্ছেন আল্লাহ নবী ইন্টারভিউর প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ কোথায় আল্লাহ আল্লাহরে আমি কে বলছে আপনি আজাদ করে দা ফাইহা মোমেনা অনুরূপ ভাবে বাড়ির আনহা মা আয়েশা সিদ্দিকা রাধি আল্লাহ তালহার দাসী ছিলেন অথচ দেখা যাচ্ছে যে রসুলাম মা আয়েশা সিদ্দিকার উপরে যখন পরামর্শ নিচ্ছে এমনকি যখন আল্লাহ নবী মক্কা বিজয় করলেন একবার উঠের পিঠে চড়ালেন বিলালকে আবার চড়ালেন ওসামা বিন জায়দ কে দুইজনই পূর্ব দাস ওসামা দাস ছিল বেলাল বিন রাবাহ ছিল বিলাল নিজেই দাসছিলেন তাদেরকে মক্কা বিজয়ের দিন মহান বিজয়ের দিন আল্লাহন ঘরের উপরে তুলে আজানকে দিয়ে আল্লাহ আবার কামার ঘরের ভিতরে ঢুকলেন তখন বেলালকে সাথে নিয়ে ঢুকলেন কি চান আপনারা প্রাচ্য মানে এশিয়া বলেন সারা পৃথিবীর কাছে আল্লাহ নবী যে আদর্শ গাল গপ্প নয় বানানো কাহিনী নয় বাস্তব যেগুলা করেছেন সেগুলা নজির সারা পৃথিবীর কোথায় আছে আপনারা ইসলামের উপর আক্রমণ করতে আসেন তারপরে দেখুন সেনাপতি করলেন জায়দ কে যখন সেনাপতি করেছিলাম সে সেনাপতির পুত্র সেনাপতি দাসপুত্র দাস হিসাবে তোমরা দেখছ কেন আল্লাহ একবার তার বাবাও ভালো করেছিল যুদ্ধে সেনাপতি হিসাবে সে ভালো করবে তার আন্ডাই তোমাদের যুদ্ধ করতে হবে কাজে আমরা বুঝলাম সারা বিশ্বের মানুষ ইসলামের বিরুদ্ধে যে অন্ধ কল্যানে সবাই করে চলেছে হিংসার কারণে বিদ্বেষের কারণে উৎসাহিত করা নেই বরঞ্চ প্রচলিত একটা নিয়মকে কি ভাবে শেষ করা যায় অতচ গত শতাব্দী পর্যন্ত অন্যান্য যারা দাবিদার তারা দাসের ব্যবসা করেছে এই দামে দেয় না নিয়ে দাম যারা দিতে না হয় এই জন্য কিন্তু এই বুদ্ধিটা বের করে যেটা মৌকুব করা হোক মৌকুব হয়ে গেলে আমাদের দামটা দিতে হবে না দাসের আরেক দেশকে করা হবে না আচ্ছা তারপর দাসদের প্রতি চাকর চাকরির প্রতি আজের লোকদের প্রতি শ্রমিকদের উপরে তুম করার জন্য ইসলাম দিয়েছেন আমাদের আলেমল আমরা বলেছেন যা বলেছেন তা সমুদ্রে গোস্পদের মতো সামান্যই বলতে পেরেছি স্বল্প আশা করি আমরা ইসলাম প্রসঙ্গে ভালো ধরনের প্রসঙ্গ ইসলামের আদর্শই গ্রহণ করব সেখানেই মানবতার মুক্তি সেখানেই মানবতার কল্যাণ রয়েছে। এইটুকু বলে আজকের সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানেই শেষ করছি রবিন আসসালামাইকুমুল্লা ববরকত मानुशेर मानुशेर जीव जंतर शेख हाशिम मदानी की सुरक्षित करार जन्न इी अःिकार समूह কাল পাঁচ পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলা টিভি বাংলায় আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথটিভি বাংলায় पर्केतिमुन जोलमी लेंदेन शुक्रवार रत दस टापन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेशे पीस टी मारेज और डिवोर्स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 জয়েন্ট ডাকের নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়